السلام عليكم ورحمة الله وبركاته السلام عليكم الله وبركاته بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله واصحابه ومن أعلى أما بعد إمام ابن حجر أسكن رحمة الله عليه تعالى حديث الرجل بلغ المرامي بولين وأن حمران مولى عثمان رضي الله تعالى عنه. أن عثمان دعا بوضوء সুম্মা আরা এই পুরোটাকে বলা হয় চেহারা বা পুরোটাকে বলা হয় মুখমন্ডল এই পুরোটা তিনি তিনবার সুন্দর করে ধৌত করলেন মনে রাখতে হবে যে একবার পানি নিয়ে যদি পুরোটা ধোয়া না যায় বরং এক অংশ ধোয়া যায় এটা কিন্তু একবার ধরা পুরোটা সুন্দর করে একবার ধুলে একবার মনে করা হবে পুরোটা আবার ধুইবেন একবার ধর আপনার পানি দুই তিনবার নিতে হতে পারে কিন্তু পুরোটা একবার হয়ে গেলে একবার ধরা হবে স্মরণ করাই দিচ্ছি এরপরে কি করলেন এরপরে তিনি তার ডান হাত। একবারে অঙ্গল থেকে নি অঙ্গলের শুরু থেকে ডানহাতের একেবারে তার কনৈ পর্যন্ত কনতের সহ এই কনৈসহ তিনি কি করলেন তিনবার সুন্দর করে করলেন। ইউরাম ইসলাদ এরপরে বামহাটটি ও আঙ্গুলের মাথা থেকে নিয়ে সুন্দর করে তিনি কোনই পর্যন্ত মানে কোনোই সহ তিনবার তিনি কি করলেন করলেন। এরপরে কি করলেন হমরান বলেন সুম্মা মা সাহাবেরা আসিহ এরপরে তিনি কি করলেন তার মাথা মাসে করলেন পুরো মাথা না কতটুক পরবর্তী বর্ণে আমাদের কাছে আসবে একবার মাথা মাসে করলেন এরপরে কি রয়েছে উঁচু হাড্ডি রয়েছে অর্থাৎ আপনার পায়ের নলা যেখানে শেষ আর যেখানে পা শুরু এর মধ্যখানে যে দুইটা গিরা রয়েছে দুই সাইডে এই গিরাটা সহ কি করলেন পা ডান পা তিনবার ধুয়ে ফেললেন পানি নিয়ে আসার পরে উজু করার পরে এবার তিনি বলছেন আল্লাহ নবী আমি যেভাবে উজু করলাম ঠিক হুবাহু এইভাবে উজু করেছেন উজু করতে দেখেছেন আর ওই উজুর পদ্ধতিটা তিনি জনগণকে শিক্ষা দিয়ে বললেন এটাই হলো উজু এই হাদিসের বাকি অংশ আরো রয়েছে এই হাদিসের যে ফকা আল্লাহ যে নামাজের মধ্যে কোন প্রকার জল্পনা কল্পনা ডানে বামে কোনো কথা বলবে না একাগ্র চিত্তে খুশু খুজুর সঙ্গে আল্লাহর ভয় রেখে জান্নাত আশা নিয়ে যে এই দুই রাকাত নামাজ পড়বে সেই ব্যক্তি আল্লাহ কি করবেন তার পূর্বের গুণাগুলিকে মাফ করে দিবেন। দেবেন সুভান আপনি রাসুসাল্লা সাল্লামের উজুর পদ্ধতিতে উজু করে দুই ডাকাত কায়মনে দৃঢ়চিত্তে দুই রকাত নামাজ পড়বেন আজে বাজে এদিক মনে যাবে না তাহলে আল্লাহ নবী বলেন তার পূর্বের সমস্ত গুণাগুলিকে মাফ করে দেওয়া হবে তো এই হারিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে উজুর পানি প্রথমে কবজি পর্যন্ত ডান এবং পরে বাম হাত ফেলতে হবে তিনবার এরপরে পানি নিয়ে কুলি এবং নাকে পানি এবং সেটাকে ঝেড়ে ফেলতে হবে চেহারাটাকে এরপরে ডান হাটটা কোন পর্যন্ত আঙুলের একেবারে মাথা থেকে তিনবার অনুরূপভাবে ভাবে বাম হাটটা আঙুলের মাথা থেকে কোন তিনবার এরপরে মাথা একবার মশা করে এরপরে ডান পাখ পর্যন্ত দুইটি গিলাসহ ধুইত হবে তিনবার এরপরে বামপানের গুনা খাতা মাফ হয়ে যাবে এই হাদিসটি ইমাম বুখারি এবং ইমাম মুসলিম তাদের স স্রন্থ সহি বুখারি এবং সহি মুসলিমে বর্ণনা করেছেন এরপরে উজুর পদ্ধতিতে عروه عمراش حملية جيجاية علي رضي الله تعالى عنه تكي بوريتو هي جتيني بولين وان علي رضي الله تعالى عنه في صفات ودوء النبي صلى الله عليه وسلم قال ومسح برأسه واحدة اخرجه ابو داود واخرجه النسائي والترمذي بسناد صحيح بل قال الترمذي انه اصح شيء في الباب امام ابن حجر رحمت الله علی علي رضي الله এক লম্বা হাদিস রাসুমের উজুর বর্ণাতে বলেন যে হাদিসটি ইমাম আবু দাউদ ইমাম নাসাই তিরমেজি বর্ণনা করেছেন ইমাম তিরমেজি বলেছেন হাদিসটি সনাদ সহি এবং ইমাম তিরমিজি আরো বলেছেন যে উজুর বর্ণার ক্ষেত্রে সবচেয়ে বিশুদ্ধ হাদিস আলী রাজিয়াল এই হাদিস আলী রাজি আল্লাহ আমরা সর্বপ্রথম যিনি ইসলাম গ্রহণ করেছিলেন তিনি ছিলেন কে আলী রাজি আল্লাহ পুরুষদের মধ্যে প্রথম ছিল কে আউ বা আনহু নারীদের মধ্যে প্রথম ছিলেন এবং সর্বপ্রথম ছিলেন খাদিজা রাজিয়াল আনহা এবং যারা আজাদ কীর্ত বা যারা দাস দাসী এদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন জায়দ বিনিস আলী রাজ আনু থেকে আমরা কয়বার করেছেন এটা কিন্তু উল্লেখ হয় নাই এখানে কি আমরা পেয়ে গেলাম যে মাথা মাসে একবার হবে একটাই হলো একবার মাসে করাই হলো কি যথেষ্ট একাধিক মাসে করা প্রয়োজন নেই এর সঙ্গে আরও অন্য বর্ণনায় وأن عبد الله بن زيد بن عاصم رضي الله تعالى عنه في صفة الوضو قال ومسح رسول الله صلى الله عليه وسلم برأسه فأقبل بيديه وأدبر متفق عليه وفي لفظ لهما بدع بمقدم رأسه حتى ذهب بهما إلى قفاه ثم ردهما حتى رجع إلى المكان الذي بدع منه عبد الله بن زيد بن عاصم রাসুজাল সাল্লামের উজুর পদ্ধতি হাদিসে বলেন আল্লাহ নবী আলিস তার মাথা মাসে করার সময় কি করলেন সামনে এবং পিছনে সবই মাসা করলেন একটু বা বা একটু তা না বরং কি করলেন পুরো মাথা বরং অন্নবর্ণে আছে বাদা বে মোকাদ্দিহি আল্লাহ নবী আলিসাল্লাম তার মাথার প্রথম ভাগ থেকে শুরু করলেন হাত তাহা বাহিমা কফা এবং সেটা কি করলেন একেবারে পিছনে নিয়ে চলে গেলেন চুল গজানো জায়গা পর্যন্ত তাহলে আল্লাহ নবী আস পুরো মাথা মাসা করলেন একেবারে সামনে রেখে দিয়ে একেবারে পিছনে চুল গজানো জায়গা পর্যন্ত আবার কি করলেন ফিরিয়ে নিয়ে আসলেন তাহলে এবার আমরা বুঝতে পারলাম যে মাথা কতটুকু মাসে করতে হবে বন্ধুগণ ছোট্ট একটা ব্রেকের পরে আবারও আমরা আপনাদের কাছে ফিরে আসব ততক্ষণ আপনারা আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে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 decide your choice be sad or be happy it's your choice join dr zakin naik dekhun the prodigy dayi of islam farik naik I challenge any human being to point out a single fundamental of Islam. The illustrious son of the world-famous orator of Islam, Dr. Zakir Nari. Ikka braham du tia naaste. Bhagwan eki hai, dursa nahi hai. Nahi hai, nahi hai, zara bhi nahi hai. Motivating towards the true path. No Muslim is a Muslim. If he does not believe in Jesus Christ, peace be upon him. Science without religion is a lame. And religion without science is blind.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 আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ ওবার প্রিয় দর্শক শ্রোতা আপনাদের কাছে যে কথাটা আমরা বলতেছিলাম যে মাথে মাসে আমরা কতটুক করব আল্লাহ রবিন বলছেন তোমরা মাথে মাসে করো কিন্তু কতটুক মাসে করবো এটা আমাদের প্রিয় হাবিব মোহাম্মদুর রসালসাল্লামের আমল দ্বারা আমরা বুঝতে পারলাম যে সমস্ত মাথা মাসে করতে হবে একেবারে সামনে থেকে দুই হাত সুন্দর করে পিছন পর্যন্ত নিয়ে গিয়ে আবার সামনে ছেড়ে হবে। মহিলাদের শুধু এই প্রথম থেকে পিছন পর্যন্ত নিয়ে যাওয়া এবং আসা হাত বুলিয়ে দেওয়া এটুকুই কি আপনার জরুরি এটা নয় যে পুরো চুলের উপরেও আপনাকে হাত বোলাতে হবে এটা কিন্তু আপনার জন্য জরুরি নয় শুধু মাথার যে অংশটুকু সেটুর উপরে বলিয়ে দিলেই হয়ে যাবে এ প্রসঙ্গে هناك حديث يوجد حديث وان عبد الله بن عمر رضي الله تعالى عنه وفي قال ثم مثحا برأسه في رأسه وادخل اسبعيه وصباحاتين في عدنه ومسعى بإبهاميه على ظاهر عدنه اخرج ابو داود النسائي وصحب بن خزائي ما الله نبي عليه الصلاة والسلام تكي عبد الله بن عمر بن عاص حديث باونا قرين وجور سنقران تو وجور پو دوتير حديث سيخنة আল্লানবী তার মাথা কি করলেন মাসে করলেন এর কি করলেন আল্লাহ নবী এই দুইটি আঙুল করে। নামাজ যখন নামাজ পড়া হয় তখন এই হাত আঙ্গুল নড়িয়ে কি করে তসবি পার করা হয় এই জন্য তাকে সাব্বাহাবলা হয়েছে বা শাহনাত আঙ্গুলি কি করলেন তিনি কানের ভিতরে ঢুকিয়ে দিলেন কানের ভিতরে দিয়ে দিলেন এইভাবে দিয়ে এই আঙ্গুল দিয়ে কানের ভিতরের অংশটা কি করলেন মাসে করলেন আর ইবহাম ভাম অর্থাৎ বৃদ্ধা যেটা কানের বাইরের উপর রেখে দিয়ে নিজ থেকে মাথার সামনে থেকে পিছনে পিছনে থেকে সামনে নিয়ে আসার পরে নতুন করে পানি না নিয়ে অবশিষ্ট পানি দিয়েই আঙ্গুল সাহায্য আঙুলি দিয়ে কানের ভিতর অংশ ঘোরাই হবে আর বাইরের অংশটা বৃদ্ধাঙ্গুলি দেখি করতে হবে পুরাটা মসে করতে হবে এই হাদিসটি বর্ণনা করেছেন ইমাম আবু দাউদ নাসাই এবং ইবনু খুজাইমা রাহমাতুল্লাহ আলাই হাদিসটিকে বলেছেন। আমরা সমস্ত হাদিসগুলিকে শেষ করে নিয়ে একবারে শেষে উজুর সম্পরিপূর্ণ পদ্ধতিটা আপনাদেরকে বলবো এরপরে যে হাদিসটি বর্ণিত হয়েছে আন ওয়ান্লাম আবু হরে রাজি আল্লাহ নবীলাম বলেন ইদস্তা মি যখন তোমাদের কেউ ঘুম থেকে জাগবে সে যেন নাকের মধ্যে পানি দিয়ে নাকটাকে তিনবার ঝেড়ে না কেন কি কারণ কারণে কি করে রাত্রি যাপন করে ওইখানে সে ঘুমাই থাকে সে থাকে মুসলিম ওয়ান হু ইয়াদু যখন তোমাদের কেউ ঘুম থেকে উঠবে উঠার পরে হাত দুইটা যেন কোন পাত্রে যদি পানি থাকে বালতি বা বদনা বা ঘটি বা কোন বা গামলা ওই পানির মধ্যে যেন হাত দুইটাকে প্রবেশ না করায় কখন পর্যন্ত সে জানে না রাত্রিতে তার হাতটা কোথায় রাত্রি যাপন করেছে হতে পারে এ হাতে নাকে হয়তো ঢুকিয়েছে নাকের ময়লা হতে পারে যে সেটি হয়তো পায়খানা রাস্তার মধ্যে হাত দিয়েছে যে কোনো এটা অপবিত্র হওয়ার একটা আশঙ্কা থাকতে পারে এই জন্য আগে কি করতে হবে ঘুম থেকে উঠে ধুয়ে নিতে হবে নাক নাকি এটা আমাদের থেকে আমরা শিক্ষা পেলাম কেউ যদি বলে না আমি কনফার্ম হাতে কিছু লাগে নাই বধু যখন মানুষ ঘুমিয়ে যায় ঘুম কিন্তু ছোট মৃত্যু আর এই ছোট মৃত্যুর মধ্যে সে মানুষ ঘুমের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় সরাই দিলে বলতে পারে না তার ঘরের চোর চুরি করে নিয়ে যায় তাও বলতে পারে না সেক্ষেত্রে আল্লাহ রব্বলমিন তার রসুলের সুন্নত পালন করা আমাদেরকে তৌফিক দান করেন এই হাদিসটি ইমাম বোখারি এবং মুসলিম বর্ণনা করেছেন এই শব্দগুলি কিন্তু ইমাম মুসলিমের মানে হুবাহ শব্দগুলি ইমাম مسلم رحمت الله عليه جو ديو حديث دي بخاريت ويسي چه موسلم ويسي چه بده قد ايربور الحديث امام الله عليه وان لقيت ابن الصبيرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أشبغي الأضوء وخلل بين الأسابع وبالغ في الاستنشاق إلا أن تكون صائما أخرجه الأربة পূর্ণ পরিপূর্ণভাবে তোমরা করো হুজু যখন করবে পরিপূর্ণভাবে কোথাও যেন পানি পৌঁছে নাই এমনটা না হয় সুন্দরভাবে ভাবে এটাকে ঘুষে ঘুষিয়ে কছলে কছলে মনে মলে উজু করে সুন্দর করে ওয়খাল বেদাল আসা এবং যখন উজুর করবে উজুর সময় আঙুলগুলি খিলাল করা হাতের আঙুল হোক অথবা পায়ের আঙুল হোক হাতের আঙুলগুলি এইভাবে খিলাল করা যেতে পারে একটা মনে রাখতে হবে ডানহাত যখন আমরা উজু করব। যখন আমরা এই প্রথমত আমরা কবজি পর্যন্ত ধুবো তিনবার ওই সময় খিলাল না খিলাল হবে যখন আমি পুরো হাতটা ধুবেন। তখন আপনার আঙ্গুল খিলাল করবেন এবার যখন বাম হাতটা ধুবেন তখন বাম আঙুলের খিলাল করবেন যদি যদিও আপনি বলবেন সেই যুগে পানি কম ছিল এই জন্য আর তারপর আপনাকে সবাব দেওয়া হবে সুবহান আর পাখের খিলাল করার নিয়ম হলো বাম হাতের পা ক্ষেত্রে ডান হাত ব্যবহার করা যাবে না বাম হাতি ব্যবহার করতে হবে কিন্তু যার বাম হাত নাই সে তো ডান হাত ব্যবহার করবে তার সন্ধ্যে অবকাশ নেই তাহলে বাম হাতের কোনো আঙুল দিয়ে পায়ের আঙুলগুলিকে এইভাবে ডান দিক থেকে এইভাবে কি করতে হবে আপনার খেয়াল করতে হবে এইভাবে বাম পায়ে আসবেন আপনি বাম পায়ের আঙুলগুলি এইভাবে বাম পাকে ধরে আপনি এইভাবে খেয়াল করবেন যাতে করে পায়ের আঙুল অনেকের কি থাকে একের একটা একটার সঙ্গে লাগা থাকে অনেক সময় পানি নাও পৌঁছতে পারে বিন্দু পরিমাণে জায়গায় যদি পানি না পৌঁছে তার আপনার উজু হবে না উজু না হলে উজু যে শর্ত নামাজের জন্যে কাবাঘর তপের জন্য সে তাহলে আপনার সেই কাজও আপনার জন্য বৈধ হবে না এজন্য প্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে বলবো যে উজুর ক্ষেত্রে আল্লাহ নবী আলিস করার একটা আমাদের কি করলেন বিধান করে দিলেন অবালেক ফিলিস্তিন আর বললেন যখন তুমি নাকের মধ্যে পানি টানবা বেশি করে টানবা ইনকু না কিন্তু রোজাদার হবে রোজা অবস্থায়ই থাকবে খরচ রোজা হোক আর শূন্য তাফলো যা হোক তখন কিন্তু পানি বেশি করে টানবে না কারণ বেশি করে টানলে পানির ভিতরে চলে যাবে আর যার ফলে আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এ হাদিসটি চার জনে বর্ণনা করেছেন অর্থাৎ আবু দাওদ ইমাম নাসাই ইমাম তিরমিজি ইবনে মাজা তাদের শশা গ্রন্থে এ হাদিসটিকে বর্ণনা করেছেন ইবনে খোজেম হাদিসটিকে সহি বলেছেন আবু দাওয়ের এক বর্ণাই আছে ইদা তেদ যখন তুমি উজু করবে তখন তুমি কুলি করবে এই জন্যে বন্ধুগণ মুখমন্ডল ধৌত করার অন্তর্ভুক্ত কুলি করা এবং নাকে পানি নেওয়া এটাও ফরজের অন্তর্ভুক্ত এটাও ফরজের অন্তর্ভুক্ত এদারা আমরা জানতে পারলাম যে ওজুর ক্ষেত্রে আমাদের কুলি করা এবং নাকে পানি টানা ঝাড়া এগুলি মুখমন্ডল ধৌতারই অন্তর্ভুক্ত ফরজেরই অন্তর্ভুক্ত কারণ ওজুর যে চারটি ফরজ কোরআনে এসেছে একটি হলো সম্পূর্ণ মুখমন্ডল ধৌত করা এর সঙ্গে কুলি এবং নাকে পানি নিয়ে পানির বের করা দুই নম্বরে হলো হাত একবারে কমই পর্যন্ত ধৌতো করা আর তিন নম্বরে হলো মাথা একবার মাসে করা কানসহ আর পা দুইটি টাকরু সহ ধৌত করা এই যে চারটি উজুর ফরজ এছাড়াও কেউ কেউ উজুর ফরজ ধারাবাহিকভাবে উজু করতে হবে একটার পর এক লাগাতার করতে হবে যে কিছু প্রমাণ সামনে আমাদের কাছে আসবে বন্ধুগণ এ পর্যন্ত আমরা আপনাদের কাছে আমরা পেয়ে গেলাম কিভাবে উজু করবো এরপর বর্ণনা করেন রাসুল্লাহ যখন উজু করতেন তখন তার দাড়ি মোবর খেলাল করতেন সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদেরকে ধন্যবাদ অশেষ মারুক জানিয়ে এখানে শেষ করছি الله আরহামাক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 थ जा महान आल्ला सकाल सारे जक आरिक बार्ता ধর্মতত্ত্বের কষ্টিপাথর সূরা ইখলাস হলো ধর্মতত্ত্বের কষ্টিপাথর ধর্মতত্ত্ব মানে হলো ঈশ্বর সম্পর্কে জানা সূরা ইখলাস হলো লিটমাস টেস্ট ঈশ্বরকে জানার জন্য এটি পবিত্র কোরআনের 112 নাম্বার সূরা আয়াত নাম্বার এক থেকে 4 কুল হু আল্লাহু আহাদ বলো তিনিই আল্লাহ এক এবং অদ্বিতীয় আল্লাহুস্ সামাদ আল্লাহ उल्लेख कर পাঁচশো তেত্রিশ নবজি সাল্লা সাল্লাম বলেছেন তিন ভাগের এক ভাগের সমান তিনি একক দ্বিতীয় হলো সামাদ তিনি চিরস্থায়ী এবং কারো মুখাপেক্ষী নন তৃতীয় হলো লাম ইয়ালিদ পলাম ইউলাদ তিনি জন্ম নেননি उपासना करें ताकि खास दिए जाते गोष्टी पाथर मानवता समाधान TV Network, the solution for humanity. Oh. فأنعمت عليهم غير المغدوم عليهم ولا الضالين لا أقسم بيوم القيامة ولا أقسم من نفس اللوامة أيحسب الإنسان أن نجمع عظامة فلا قادرين علىّ سَّ بَناان فحيد ال س يَفر مام يسأل ع لا ي القامَ فإذا غَق البصد وَخَسَفَ القمرَر وَجُ الشمسُ وَ القمَر يقول الإ سانُ يَومَائِ أين المفرَ كَلا لا وَزَر إ رّك اذين المستقر ينبئ الانسان يوم اذ بما قدم وافطر بل الانسان على نفسه بصيره ولو القى معذيرا لا تحزنك به لسانك لتعجل من ان علينا جمعه وقرانه فإذا قَرَأْتَ الْقُرْآنَ فَاتَّبِعْ قُرْآنَهُ ثُمَّ إِنَّ عَلَيْنَا بيانه الله أكبر الله أكبر سميع الله لمن حمده